ছাড়া জানো তখন কিমন জ্বলন্ত লোহস লাকা পড়ে যায় তাহলে দেখতে দেখতে যেতে আসতেন যেন লোহার মতো লাল হয়ে যায় আর লোহার মতো অগ্নির মতো লাল হয় এবং সেই লোহাটি করার শক্তি তার মধ্যে এসে গেছে লোহার সত্তা কি পরে আছে তো বললেন সেই প্রকার এদের সম যখন অতি আক্রান্ত মনের করে পড়লো তখন ওটা সেই লোহাকার মতো ওটা সম্ভোগ ইচ্ছাটি রীময় হয়ে গেল ওর একটা কেবলমাত্র সত্তা থাকলো আসলে ওর কিচ্ছু নেই কৃষ্ণ সুখ ছাড়া কিছু নাই সুতরাং কৃষ্ণ সুখ বাসনা ভয়ী সম্ভোগ ছায়া তার মানে আনন্দচন্দ্রিকা বাক্যা সেই দশার থেকে আরম্ভ করে মানে প্রেম কে গোপন করে রাখেন একটা শ্লোকে দিয়েছে যেমন মনে করুন কোন একটা ঘরকে যদি আপনার ভালো আলো টালো দিয়ে আলোকিত করতে পায় তাহলে আলোটা জানলেন বাইরে হওয়া বইছে জানালাগুলো বন্ধ করে দিলেন জানালা যদি বন্ধ না করেন তাহলে সেই বাতাসের ঝাপটায় ঘর ভালো আলো হবে না হয়তো নিবে যায় বললেন সেই প্রকার এই গোপী কুবধাত গোপনার্থে যদি এই যে মহাভারুপ আলোক জ্বলছে সেই আলোকে যাতে হৃদয় গৃহটি সম্পূর্ণরূপে উদ্দীপ্ত হয় এই জন্য এরা সব বন্ধ করে রাখেন কথা ভালোবাসার কথা মুখে কোনোদিন বলেন না যে আমি তোমাকে ভালোবাসি বলেন আমি আমার হিতের জন্য তোমাকে চাই আমাকে নিজের দিকটা একেবারে শূন্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাত বললেন শেষের যে যত সুজাত চরণ শেষের যে শ্লোকটি গীতি তাতে আপনারা এটা ভালোভাবে জানতে পারবেন গোবিন্দ যেন সূর্তিতে বলছেন তোমারই চরণ দিতেই হবে দেখো না মরে যাচ্ছি আচ্ছা তা হয় যখন তোমরা তখন না হয় তাতে শিকার করলাম কিন্তু না তোমাকে আর একটা নিজের সে আকাঙ্ক্ষণীয় বস্তু বললেন ও এত বড় বিরহ জ্বালায় দুধ ফেটে যাচ্ছে আর অনেক ঔষধে না কিছু খাবার ওষুধ দিতে হয় না কামনা করছেন শ্রীপাল সুখমুনিরক্তিতে আমরা আগামীকাল তা আবার ভাগে দশম স্পন্ধে সর্বলীলা ভগবান শ্রীপাদী मिदह कातरा ब्रज सुंदरी मनरुपतिते तादी प्रार्थना वाणी वर्णन करते किए बोलले मधुरायगिर बलुपक्क्या बुद्धमनुगया पुष्करिक्षणा दीनी करि निमा मिलुज्जति रधरसी गुना फासल তার উদ্দেশ্যে প্রার্থনা বাণী প্রয়োগ করছেন হে পুষ্করের সন কমল লোচন হে বীর দয়া বীর দান বীরবা বচনাবলী তারা উধ মনোজ্ঞয়া পণ্ডিত জনের মনোজ্ঞ তোমার বচনা মৃত দ্বারা তোমার না তোমার কিং করি বনকে আমরা আমাদের পান করায় আর তোমার বিরহ তাটি জীবনকে রক্ষা করোকৃষ্ণের বাণী প্রয়োগ করতে গিয়ে তাদের শান্তি শান্তির নিমিত্ত শ্রীকৃষ্ণের দর্শন কামনা করলেন চারটি শ্লোকে পর তাদের চিন্তা হলো কেবল দর্শন মাত্রেই তাদের এই বিশাল বিরহ তাপের শান্তি হবে না পরম হস্ত নিজের মস্তকে দেওয়ার জন্য প্রার্থনা জানালে। তখন শ্রীকৃষ্ণ বললেন তাহলে তোমরা সকলেই চক্ষু মুদ্রিত করো আমি একবার তোমাদের মস্তকে কৃপা করে তুমি তোমার মদন মাঝি একবার আস্বাদন করা তুমি যখন আমাদের দর্শন জন্য সম্মুখে আসবে তখন তোমার পরম শুধীতল চরণ আমাদের হৃদয়ে একবার অর্পণ করেছে তারপরে তাদের এই বিরহতার শান্তির জন্য আরো কিছু প্রার্থনা বস্তু আছে কিনা তখন শ্রীকৃষ্ণ চরণে এই শ্লোকে নিবেদন জানাচ্ছেন মত কিন্তু দীর্ঘকাল যদি কোন ব্যাধি শরীরে যদি থেকে যায় তাহলে সেই ব্যাধি কেবল প্রলে পৌষে নাচ প্রাপ্ত হয় না আমাদের এই গাড়ি সারবে কিন্তু সেই পেয় ঔষধটি কি সেই চিন্তা আমরা করছি ভাবছি সেই পেয় ঔষধটি কি হবে এবং সেই অমৃত যদি আমরা পান করি আমাদের যে ব্যাধি এই ব্যাধি তাতে সারবে সুতরাং আমরা ভাবছি स्वर्गे अमृत अवेक्षाओं अमृत सृष्टि नाशे पुनरा अर्थात स्वर्गीय अमृत अपेक्षाओं साधुर्वनृत माध्यने व्याधिर सृष्टि রক্ষা করার জন্য তুমি তোমার অধর সুধা প্রাণ করে আমাদের আপ্যায়িত করো প্রাণ রক্ষা করো এই শ্লোক সুন্দরী গণ এখানে আমাদের মহাভাব তার তত্ত্বময় মিলন মাদুরী এখানে প্রাকৃত নায়ক নায়িকার কোন কথা নিজের সঙ্গে নিজের খেলা राधा कृष्णा गोविंद राधाराणी के बोल कब्यकारा उभये যারা বলেন তুমি আমার প্রিয় এবং আমি তুমি আমার অত্যন্ত প্রিয়া আমি তোমার পরম প্রিয়াও আমাদের যারা বলেন তুমি আমি এবং আমি তুমি তারাও ঠিক ঠিক আমাদিককে জানেন না এই আমার আর তোমার বিষয়ে অস্মত এবং জুস্মত প্রয়োগটি হতে পারে না আমি তুমি এই প্রয়োগটা হলেই না শক্তি এবং শক্তি না উল্লেখ করেছি একটা মুগ্ধ বালক যদি দর্পণে নিজের মুখখানি দেখে তার সঙ্গে কত কথা বলে কত হাসে অন্য বালক মনে করে তাই বলি যেটা অন্য হয়ে গেল নাকি নিজের সঙ্গে নিজের খেলা নিজের আত্মারমতার কোনো হানি নেই ছাড়া তার কেউ নয় নিজেরই অভিন্ন আনন্দ শক্তি সাধনের জন্য যুগমায়া ভাব দিয়েছেন রাধা রানী অভিন্ন স্বরূপ আর সমস্ত গোপি রাজারাণীর কি হলো তত্তে নিজে সাধন করলেন এবং এই প্রসাদ এই ব্রজের নির্মল রাগ শুনি ভক্ত গণ রাগ মার্গে ভাড়ি ধর্ম কর্ম এই বস্তু দিয়ে রেখেছেন আমাদের আশ্বাদনের জন্য শুনলেই লোভ হবে নিজেই নিজের কাছে অধরামত প্রার্থনা করছেন মনে করেন তত্তে কত আশ্বাদ্য বস্তু নিজেকে নিজে আস্বাদন করবার জন্য কত এখন গোপসুন্দরীগণ বলছেন তুমি অধারণ দান করো ছাড়া আমাদের এই জন্য বিরোধী উপায় নেই এই বিরহ জলার সৃষ্টি হয়েছে তোমার শ্রীমুখের মধুর বাণী শ্রবণ করে সেই শ্রীমুখ বাণীরেই মাধুরী বর্ণনা করেছেন এই শ্লোকে প্রথমে বলছেন মধুরা মধুরা মধুরাতি মধুর তোমার শ্রীমুখ কমল হতে যে সৌরভ তোমার শ্রীমুখ কমলের সৌরভ নিব যে তোমার ওই শ্রীমুখ বাণী বললে না কেমন করে অভূতপূর্ব মাধুর্য বিস্তার করে আমাদিকে মহুদশায় বন্ধিত করেছে আশ্বাদন আশ্বাদ অভাবে এখন চক্র চন্দ্র লেখাং বিনা গতি তুমি কঠোর হও আর তুমি মৃদুলা হও তুমি আমার প্রাণের প্রাণ চকরের জন্য চন্দ্রলেখা ছাড়া কোনো গতি নেই সেই প্রকার তুমি ছাড়া আমার কিছু আমি সে তোমারই বসনে ভাই মনে জপিতে তোমার নাম ধৈর্য প্রাণ করিয়ে ধেয়ানে শ্রীরাধে শ্রীরাধে বাণী যেদিকে যার মুখে শুনি সেই দিকে যেন চাহে তেন হেডি ও চাঁদন আমার করে মুরলি থাকে ঘন রাধা বলি ডাকে যতক্ষণ না পায় দেখিতে এই কথাগুলো কেউ ভুলতে পারেন নাকি এমনি কথা বলে দেখো রাধা কৃষ্ণ দুটি নাম তাহে তুমি আগবান আমি করি তোমারই ভরসা তবে সে সফল হব যেদিন দেখুন তিনি শ্রম আ সাধন করে তার অধীন হতে পারেন কতখানি এ সমস্ত বাণীর দ্বারা গোবিন্দের মহত্বের প্রমাণ হয় যত প্রেমের বৈশতা তত তার মহিমাত্রতা পরে যখন মিলন হলো তখন আবার নানা প্রকার সমস্ত যে মাধ্যম করেছে। আর প্রাণ থাকবে না শব্দ দিয়েছে কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রদেশি যে শ্রবণে কানা করি ছিদ্র সম জানি হ সেই শ্রবণ তার জন্ম হইল কার। এদের ধারণা ওই কথা যারা শুনতে না পান তারে ব্যর্থ জীবন ব্যর্থ জীবন দেখে আর কি হবে এই জন্য মৃত্যু দোষায় প্রায় সমাগত হয়েছে মু বলছেন বলবু বাক্যয়া বল্যয়া সেটি হচ্ছে উসাইন পাল বললেন বলগুনি আকাঙ্ক্ষা যোগ্যতা সত্যি বাক্যানি সুন্ত্রাকি প্রথমত একটি শব্দ আমাদের বৈয়াকরণিক গুণ বা আলঙ্কারিক গণ যে সেই শব্দের উপরে সি ও যশ এবং ধাতুর উপরে তর্শ অ এই বিভক্তি নিয়োগের সে আর একটা পদ তৈরি তো সেই পদ কয়েকটি সাজিয়ে আর একটা বাক্য হয় কিন্তু সাজানো যে হচ্ছে তাতে আকাঙ্ক্ষা আসক্তি পদ দিয়ে কতগুলো একটা বাক্য রচনা করছে তখন যদি মানুষ ঘোডা, রাত্রি যাইব এইরকম যদি কথাগুলো হয় তাহলে তার বাক্য হবে না বাক্যের কোন অর্থ হবে না তারপরে যোগ্যতা বলেন বন্ধিনা সিঞ্চন অগ্নির দ্বারা সিঞ্চন করা অগ্নিতে তো সিঞ্চন হয় না অগ্নিতে দাহ করা তখন বলতে হবে জলের দ্বারা परस्पर शब्दों तब्य क्या दत्त और कल बल कलिकादीमे की एक संगे बोलते देव दत्त कलिका जाता तब तो बोझा जाती बना আসতাই বললেন এই যে বলচনা সেই যে সমস্তের বাক্য রচনায় পরম মধুর বাক্য রচনায় শামসুন্দর অত যে পটু কিভাবে বাক্যগুলি রচনা করলে ব্রজ সুন্দরী মনের স্পর্শী হবে কত কোথায় বুধ মনজ্ঞয়া বলতে অভিধা লক্ষণা ব্যঞ্জন প্রতিপাদিত বস্তু রস ভাব অলঙ্কার অর্থ গাম্ভীর্যিতা পর গম্ভীর তাকে অভিধাবৃত্তি বলা যায় শব্দের বা বাক্যটিকে শুনলেই যে অর্থটা মনে আসে তাকেই বাক্যের অভিধাবৃত্তি বলা হয় আর যখন অভিধাবৃত্তিটি ঠিক ঠিক না লাগে তখন লক্ষণ করতে হয় যেমন মনে করুন বলা হলো গঙ্গায় ঘোষ বাস করে তো গঙ্গা বলতে তো জল জলে মানুষ বাস করা যায় না যখন অভিধাতে ঠিক কথাটি লাগবে না তখন লক্ষণা হয়ে গেল তখন হলো গঙ্গার তীরে ঘোষ গঙ্গায় ঘোষ বলতে গঙ্গার জলে তো বাস করে যাবে না তখন তীরে লক্ষণা হয়ে গেল অভিধাটি যখন লেগে যায় না তখন লক্ষণা এবং অভিধা লক্ষণা ইত্যাদি অর্থগুলি সম্পূর্ণরূপে লেগেও আরো যে অর্থ তাকে প্রকাশ হয় এক ব্রাহ্মণ আর একজন ভাই সন্ধ্যা হয়ে গেল তখন তিনি বুঝছেন যে এরপর সন্ধ্যা বন্দনা করতে হয় সেই কথাটাই একটা গোয়ালা তার ছেলেকে বলছে ওরে সন্ধ্যা হয়ে গেল তখন ছেলেটি বুঝছে যে এরপর গরুগুলি নিয়ে ঘরে যেত নির্জন বিহারী পক্ষী সকল বিচরণ করিতে সে জায়গাটা নির্জন ওকে ব্যঞ্জনা করা হচ্ছে যে গোবিন্দকে মিলন করা একে শব্দের ব্যঞ্জনা ব্যক্তি রাজা রানী গোবিন্দ এসেছেন মালিক বেশি এই আমার বাগানের ফুলগুলিকে তুলে কে প্রকার বাগানের সৌন্দর্য নষ্ট করছে তুমি এইরূপ রোজ আমার বাগানে ফুল সংস্থা থাকে না ভেঙে বলুন শ্রেণী গৌরী প্রথম পুষ্পচৌরী প্রথমে বলছেন পুষ্প চৌরী তুমি ব্যঞ্জনা হচ্ছে কি যত্র রূপ তত্র গুণাবসন্ত আমরা জানি যেখানে যেখানে রূপ সেইখানে গুণ বাস করে কিন্তু সে প্রভাবে শুনেতা महाजन रस टीका पाल पलाव कुमी गौरी चौरी चलिरा क्या पा पल নিষেধ অবচন কিম্বত উনি যেন বললেন সুন্দরী হয়ে চোর তিনি বলছেন রাধা কহে কালা এত বড় জালা বলছেন কুসুম চহনে কেউ নিষেধ করা উচিত না দেব পূজায় কুসুম চহনে কেউ নিষেধ করে নেবুজার হতা অতত কুসুম নিয়ে যায় এই তোমার দেহ কালো মন কালো যখন তুমি কথা বলেছ তখন আবার সেই নয়নের কি প্রকার ভঙ্গি এখানে একটা কর্ন দৃষ্টান্ত দিচ্ছেন আমাদের গোসাইন পার্থায় যা আছে সে আছে তারপরে কথাটা যখন বলছে তখন হাসছে এবং সেই হাসির সঙ্গে নয় অপূর্ব সঞ্চালনা সেই নয় সৌন্দর্য হাসির সৌন্দর্য আর কথার মাধুরী মিশে একটা অখণ্ড এখন সেই অখণ্ড রসে হৃদের মধ্যে বিপুল একটা অবস্থা সৃষ্টি করেছে কখনো সম্ভবপদ নয় ওটা অধে মুদিকারণ বলছেন তোমার সেই বাক্যের দ্বারা এবং তোমার বেনুনা আমাদের হৃদয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে তুমি আমাদের প্রাণকে রক্ষা করো এছাড়া অন্য কোন উপায় নেই গোবিন্দ বলছেন যেটি চাচ্ছ সেটি কিন্তু অদেয় অস্তু দান করা যায় না বললেন এ বির